আসসালাম আলাইকুম আহমতুল দর্শক আমরা অধিকার নিয়ে আলোচনা করছিলাম দীর্ঘদিন যাব বিভিন্ন আলোচনা করব পরস্পরের হক মুসলমানের আলাদা আলাদা করে হক নির্ধারণ করলে এক হকের সাথে আর এক হকের সমন্বয় হবে না সকল হকের ব্যাপারে সকলের সচেতন থাকতে হবে সকল হক প্রতিষ্ঠার মাধ্যমে একটা হকের সুরম্য প্রসাদ গড়ে উঠবে এবং তার মধ্যে মানুষ শান্তিতে থাকবে সুখে থাকবে দুই আখের তাদের মঙ্গলময় আমি পরিচালনা রয়েছিউদ্দিন এবং আলোচনা এবং আমার একান্ত কাছে শেখ আমি ইসমাইল আল মাদাম শেখ আব্দ মুসলমানের পরস্পরের পরস্পরের যে সকল হক রয়েছে এনে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন মুসলমানের ওপরে মুসলমানের ছয়টি অধিকার আছে হক আছে অধিকারটা একজন আর কাছে রেখে দিয়েছে তাকে নিজ দায়িত্ব পালন করতে হবে অনেক সময় মানুষ অপেক্ষায় থাকে যে আমাকে বলুক তাহলে আমি দায়িত্ব পালন করব বিষয়টি এমন নয় ইসলাম একজন আর একজনের উপরে ছয়টা হক রেখে দিয়েছে যা প্রত্যেক সচেতন বুদ্ধিমান মানুষকে এটা পালন করতে হবে তার এক নম্বরে তিনি বলছেন যে ইয়ৌদ হয়ে যা মারে যা কোন মানুষ যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে যে রসুল সালিসাম বলছেন যে কেউ যদি কোন অসুস্থ মানুষকে দেখতে যায় সকালে যদি দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার তার জন্য কল্যাণ কামনা করবে তার জন্য ক্ষমা চাইবে আল্লাহ একটা ভালো কাজ করে তার জন্য এটা করলেন আমরা বলছিলাম যে এখানে বলছেন যে মানুষ আর দেখতে গেছে সে থাকে জান্নাতের গাছ ফলের মধ্যে আরকি যতক্ষণ পর্যন্ত ওখানে থাকে ততক্ষণ পর্যন্ত জান্নাদের বাগানে থাকে মুসলিম শরীফের মুসলমানের উপরে মুসলমানের জরুরি হক হচ্ছে অসুস্থ হলে দেখতে যাওয়া। আল্লাহর নবী বলছেন যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার জানা যায় যেতে হবে। আমাকে খবর কেউ দিবে ডাকবে তাহলে আমাকে যেতে হবে এটা নয় পরস্পর পরস্পরের উপরে এটা হক নিজ দায়িত্বে একজন মানুষ মারা গেছে তার জানা যায় যেতে হবে রাসুল সাল্লাইসাল্লাম গেলে তার জন্য একটা বড় প্রতিদান রেখেছেন এটা ভিন্ন কথা আমরা এটা একটা অতিরিক্ত পেয়ে যাবো আল্লাহর দয় তাছাড়া যাওয়া জরুরি সেটা হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন যে কেউ যদি কারো জানা যায় যায় আর মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে তার জন্য দুই কেরাত নেকি রয়েছে দুই কেরাত দুই ওহুদ পাহাড়ের সমান তার নেকি হবে রসুল সাল্লি সাল্লাম বলছেন যে এই ইজুব হিয়া যা দাহ একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে এটা হক রাখে যে একজন যদি আর একজন দাওয়াত তাহলে সে দাওয়াত কবুল করতে হবে একটু যা কি ধরনের সব দাওয়াত যেতে পারবাতে আমরা যেতে পারব না আমরা দেখবো যে সে দাওয়াতের শরীয়তের কোনালাফাত আছে কিনা নারী পুরুষের অবাধ মিলামেশা অথবা শুধু ধনী লোককে দাওয়াত দেওয়া হয়েছে গরিব লোককে দাওয়াত দেওয়া হয়নি অথবা এমন অনুষ্ঠান যে অনুষ্ঠান করে না অনুষ্ঠানা ছবি মূর্তি পূর্ণ আছে অথবা দেখা যাচ্ছে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আহ বা মিলাদের অনুষ্ঠান এই জাতীয় কোনো যদি হয় সেসব ক্ষেত্রে আমরা সেসব দাওয়াত বর্জন করতে পারি এমন কি গিয়েও ফেরত আসতে পারি কেউ যদি রোজাদার হয় তবুও তাকে হাজির হতে হবে দাওয়াত দিয়েছিলেন আল্লাহ নবী আলী রাজি আলুর বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন যে বাড়িতে একটা পর্দা ঝুলছে সে পর্দাতে ছবি আছে আল্লাহ রসুল ফিরে আসলেন তা আলী বললেন যে আমার পিতামাতা আপনার পরে তো উৎসর্গ হোক আপনি ফিরে যাচ্ছেন কেন বলছে যে বাড়িতে ছবি মূর্তি থাকে সে বাড়িতে ফেরস্তা প্রবেশ করে না আমি তোমাদের বাড়িতে দাওয়াত কবুল করতে পারছি না আবদুল ইবিনাজি আল্লাহকে একজন সাহাবি দাওয়াত দিয়েছিলেন তো দাওয়াত কবুল করে তিনি বলছেন যে বাড়িতে ছবি মূর্তি আছে কি তখন জনৈক ইহুদি ধনী মানুষ বলা হয়েছে যে ও লিডার নেতা রাজমিন ওজমাইল ইহুদ ইহুদের লিডারদের একজন উমরাজি আল্লাহর কাছে এসে বললেন যে আপনি আমার দাওয়াত কবুল করে আমাকে সম্মানিত করবেন আপনি আপনার সঙ্গীর সাথে আমার দাওয়াত কবুল করুন তখন উমার রাজি আল্লাহ বললেন যে না আমি ব্যাপারে আলবানি রাহেম একটা তার আশার নকল করছেন যে আহ রাজি আল্লাহালা বলছেন আমরা ওইসব দাওয়াত কবুল করি না যে বাড়িতে সব বাড়িতে কোথাও কোথাও যে ঘরে আপনি যাবেন অধিকাংশ অভিযাত যারা দাওয়াত এখন অনেক বাড়িতে এই ছবি মূর্তি আলমারি ভরা পুতুল কি কি নানান কিছু রয়ে গেছে সেখানে আপনি ছবি তো অবশ্যই না ছবি আঁকা একটা সুন্দর দৃশ্যের ছবি ছিল কিন্তু মোজাওয়া পর্দাটা একটা আড়ম্বর কিছু একটা আংশিক ছিল যা দেখে না যদি এই সামান্য বিষয় দেখে তিনি ফিরে আসেন নিজের মেয়ের ঘর থেকে নিজের মেয়ের ঘর থেকে নিজের মেয়ের ঘর থেকে তিনি ফিরে আসেন জি তো ক্ষেত্রে আমাদের তো আরো কত সচেতন হওয়া দরকার আসলে তো আমরা আমাদের অনেক কিছু আমাদের গা হয়ে গেছে এখন মানুষের যে ছবি থাকলে পরে থাকলে পরে সেখানে থাকলে পরে প্রবেশ করে না আজকে আমাদের ধরাঢ্য পরিবারের লোকদেরকে দেখা যায় যে তারা কুকুর ঘরে রেখে করতেছে এটাকে কোন গুণাহ বা একটা আল্লাহ সভ্যতা মুসলমান আমাদের দেশে আর কি তারপরে অনেকে নিজের বিল্ডিং করেছে তারপরে বিল্ডিং এর শুরুতেই নিজের পাথর খচিত ছবি তৈরি করে লিখে রাখছে অথচ তিনি ওই বাড়িতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই কিন্তু ছবিটা দেখে গেছেন যে এই ব্যক্তি কি ব্যক্তিটা ঘরের ভিতরে ছবি হয় যেগুলো এবং সঙ্গে সাধারণ মানুষ নাফর মানে তারা ইচ্ছা করেই করতেছে সম্মানিত পৃথিবী দর্শক শ্রোতা আমরা আলিমুল আমাদের এই ব্যাপারে কি কর্তব্য হতে পারে দাওয়াত গ্রহণ দাওয়াত খাওয়ার ব্যাপারে সে ব্যাপারে আলোচনা করছিলাম সামান্য বিরতির পরে আমরা আবার ইনশাল্লাহ আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আল্লাহামিল্লাহাম আলা রাসুলিল্লাহ আমরা আবার ফিরে এসেছি ছোট্ট একটি বিরতির পরে এরকম সমাজে অনেক অপরাধ এবং ঢুকবে আর যদি দেখা যায় না সেটা মন কারকে রোধ করতে পারছে না সে অপছন্দটাকে দূর করবে এরকম সে আশাবাদী সে যাওয়ার পরে যদি দেখে যায় মূর্তিটা সরাচ্ছে না নামাচ্ছে না এজালাতুল মুন করছে না ফিরে আসতে হবে সংযোজন কে দেখি যে তারা কেউ আতর বিক্রি করেছেন কেউ তেল বিক্রি করেছেন কেউ বিভিন্ন পেশা অবলম্বন করেছেন কিন্তু এই জাহেলিয়াতের কাছে এই মারাত্মক জাহিলিয়াতের কাছে কোনো সময় আত্মসমর্পণ করেননি সেই জন্য আমি আমাদের মসজিদের আমি একদিন পত্রিকায় দেখলাম যে সিনেমা হলের উদ্বোধন হয়েছে অমোক হুজুর মনাজাত পরিচালনা করেছি ছবি যেখানে থাকে সেখানে ফ্রেস্তার ঢুকে না কবরের হাজার ছবি দাঁড়াই আছে ওইখানে মনাজাত করতেছে বললেন যে মুসলমান মুসলমানের উপর হক রাখে এটাও যে ঐসম্য তহ এদা আতেসা যদি হাঁচি আসে তাহলে তার উত্তর দিতে হবে অবশ্য উত্তর দেওয়ার বিধান হচ্ছে এই যার হাঁচি এসেছে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ যারা তাদেরকে বলতে হবে অবশ্য এটা শ্রোতাকে বলতে হবে তবে যার হাঁচি এসেছে তাকে এই শব্দ আগে উল্লেখ করতে হবে আলহামদুলিল্লাহ অবশ্য ও যদি বলে ইয়ার হেমাকাল্লা তাহলে যার হাঁচি এসেছে কে বলবে এহদি কুম লহ বা আলাকুম তারপর আল্লাহ বলছেন সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিতে হবে গুরুত্বপূর্ণ লক্ষণ যে মানুষ জানাশোনা মানুষ পরিচিত মানুষকে যখন সালাম দিবে তখন কেয়া মত হবে এটা কেয়ামতের লক্ষণ কিন্তু আল্লাহ রসুল বলছেন যে তুমি যাকে চিনো তাকেও সালাম দাও যাকে চিনো না তোমার কর্তব্য যদি ওরা না বুঝে তাহলে শিক্ষার সালাম দিতে হবে ষষ্ঠ ইস্তরিক বললেন যে ওয়াইন সহলা হয়ে যা গাবা যখন কোনো পাড়া প্রতিবেশী কোনো একজন ব্যক্তি থাকবে না বাড়িতে তখন সার্বিক ভাবে তার কল্যাণ কামনা করতে হবে তাহলে এর জন্য জরুরি কর্তব্য দিনই কর্তব্য যে তার বাড়িতে গিয়ে খোঁজখর নিবে আপনার খবর কি হাটবাজার করার কেউ আছে কি না সুবিধা অসুবিধে কি এটা বলার অপেক্ষা করে দর্শক। বাড়িতে পুরুষ না আমি তোমার চাকরি নাকি কোথাকার না জানা এটাই হচ্ছে পরস্পর হক না জানা আমরা চাচ্ছি যে আমাদের এই বৈঠকগুলো যদি আহ শ্রোতা মন্ডলী শুনে এই জিনিসগুলো পালন করে জবাব কিভাবে সে কিছু সালাম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যখন তোমাদেরকে সালাম করা হয় তখন সালামটা হুব হু সেটাই তোমরা উত্তরে সেটাই দিয়ে সালামের জবাব দাও আর সম্ভব হলে উপায়ে সালামের উত্তর অর্থাৎ শব্দ বাড়াচ্ছে কেউ যদি সালাম দেয় তুমি তাকে বলো আসসালাম আলিকুম আহমতুল্লাহ কেউ যদি বলা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তুমি তাকে বলো মোবাইল অন করে হ্যালো এগুলি সব অবসংস্কৃতি স্বভাব তো হবেই না বরঞ্চ সে পাপিষ্ট হয়ে যাবে কারণ সালামটা এটা জান্নাতি সৌগত সালাম প্রত্যেককেই দিবে ছোট বড়কে দিবে ছোট দলের লোক বড় দলকে দিবে আগন্তক বসে থাকা লোককে দিবে চলন্ত ব্যক্তি হেঁটে যাওয়া লোককে দিবে হেঁটে যাওয়া লোক বসে থাকা লোককে দিবে যদি তারা না দেয় তাহলে তার উল্টাও করতে পারে সেটা বিধান রয়েছে আর সালাম কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় সালাম নেই হাদিসে যেমন বিয়ের পরে বর উঠে সালাম দেওয়া অথবা কিছু কথা বলি একটা গুরুত্বপূর্ণ আমি কি তোমাদেরকে বলে দিব না যার মাধ্যমে তোমাদের ভালোবাসা সুদৃঢ় সুনিবির হবে সুন্দর হবে সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে সালাম দাও সালামের মাধ্যমে ভালোবাসা শক্তিশালী হবে আর ভালোবাসায় আমাদের ইমান শক্তিশালী হবে আব খাল সালাম আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে কৃপন ব্যক্তি সেই যে সালাম দিতে কৃপন শেখ আব্দ খেজুর গাছের ওই হাদিসটা খেজুর গাছ বললেন রসুল প্রতিবেশী কে বলেন তুমি খেজুর গাছটা দিয়ে দাও বলে দিব না বলে তা দিবো না তোমার সেই বকিল আর কেউ নেই একজন আছে আল্লাহ সারা বিশ্বের কাছে আমি দৃষ্টি আহ্বান কর ধর্ম বর্ণ দেশ সকল কিছু এড়িয়ে জিজ্ঞাসা করছি আপনার দেখেন তাহলে ইসলামটা কি প্রয়োজন এবং আন্তরিকতার মাপকাঠিতে আন্তরিক শুধু আইনগত ভাবে কিছু ফরস করে দিলেন এই যে পৃথিবী চলবে না আইন হল বিকল্প পথ চলতে পারছে না বাধ্য শান্তির বাণী আমরা বলছি আসসালাম আলাইকুম অন্ধকারে তো বলছে কে হুজুর আচ্ছা দান মানে কোপ দেওয়ার জন্য কিন্তু সালাম দেওয়ার সাথে সাথে ও ছেড়ে দিলো আমাদেরকে সালাম পাবে এটা তো আশাও কোনোদিন আল্লাহ রসুল বলছেন যে তোমরা পরস্পরের সালাম প্রদান করো আলো তোমরা সম্মানিত হয়ে যাবে সালাম দিতে পারি আরো কিছু শিক্ষা আছে হাসি দিলে বিরক্ত হয়ে যাই তুমি হাসি দাও হাসি দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করো যে শুনবে সে বলবো কি গালি না দেওয়া ভৎসন না করে বলব কি আল্লাহ তোমাকে রহম করো তারপর দুইবার তিনবার দিয়ে ফেলে তাহলে তখন বলবো কি তিনবারের পরে বুঝতে হবে যে তার একজন হাসি দিল সেখানে আবার আমাদের একটা সোয়াব কামানোর একটা লাইন হয়ে গেল ভাই আল্লাহ সালামের বিষয়টি এত গুরুত্ব দিয়েছে যে তোমাদের একবার সাক্ষাৎ হলো এরপরে যদি তোমাদের মাঝে একটা গাছ আর হয়ে একটা পাথর আর হয়ে যায় একটা দেওয়াল আর হয়ে যায় এরপরে যদি আবার সাক্ষাৎ হয় তাহলে বিধান দেখা যায় খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না পড়ার সময় সালাম দেওয়া যাবে না আরো জানি কি কি সালাম দেওয়ার তিনটা পদ্ধতি একটা হচ্ছে যদি সালাম নামাজের সলাতের অবস্থায় দেয় তাহলে তার উত্তরের পদ্ধতি হলে হাতের আঙ্গুল উঠে ইশারা করে উত্তর দিতে হবে নামাজের অবস্থায় মুখে উত্তর দেওয়া হবে এখানে অবস্থায় আর অবস্থায় যদি থাকে তাহলে সে উঠে উত্তর দিবে তারপরে উত্তর এছাড়া সালামের সব সময় উত্তর দিবে সালাম খাইতে দিই সেখানে সালাম তো জায়গায় থাকবে না সালাম ছড়িয়ে দাও সালামের মধ্যে রয়েছে শান্তি আপনি রুগী দেখতে যাবেন কত বড় মানবতার বিধান ইসলাম দিয়েছে আপনি কেমন আল্লাহ জিজ্ঞাসা করেন সেবা করোকে অসুস্থ হয়েছিল যদি তার তুমি সেবা করতে তাহলে আজকে তুমি আমাকে পানি দেওয়া নেই মানুষকে পিপাস থেকে পানি দেওয়া দেখতে যাওয়া মানুষকে যাদের বাড়িতে মৃত্যু হয় তাদেরকে কিছু খানাপানি তোমরা দাও উল্টা চাপাই দি আমরা যারা মরছে তাদের উপর খাওয়া চাপাই দিই না খাওয়া তাদেরকে দিতে হবে ইসলামের বিধান আমরা ইসলামের বিধান নিজেরা দূরে সরে পড়েছি অপরের মতমত আমাদের ওর চেপে পড়েছে আমরা যেন হয়ে পড়েছি গরুর গাড়ির চাকা তারপরে গরুর গাড়ির চাকা উরুজাহাজের পাখা মাঝখানে রেল গাড়ির বগি কিছু হিন্দু আনি কিছু খ্রিস্টানি কিছু মুসলমান হতো আশা করি যেখান থেকে আমাদের এই বক্তব্য শুনলেন বা দেখলেন তারা কোরআন এবং হারিস অনুযায়ী এই জিনিসগুলো মনে রাখবেন এবং এমন করার চেষ্টা করবেন আমাদের আখেরা উভয় জগত। কল্যাণ কর হোক এবং সফল কাম যেন আমার হতে পারে এই কামনা রেখে আজকের মত বিদায় নিচ্ছি রব আিন আসসালাম আলাইকুম ওরহামকা